وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَافًا قَوْسَيْنِ أَوْ عَدَنَا فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى أَفَتُمَارُونَهُ على مَا يَرَى وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى সম্মানিত হাজারিন আমরা তাফসির শুনছিলাম সুরা থেকে গত সপ্তাহের আগের সপ্তাহে গত সপ্তাহে আমাকে বাইরে থাকার কারণে অন্য জায়গা থেকে তাফসির করেছিলেন হাফিজ আবু তয়ুফ সাহেব আপনারা লিঙ্ক করতে পারেন আজকের তাফসির সঙ্গে একটু মিলাতে পারেন ইনশাল আহ আল্লাহ কসম করছেন ও নাজমে তারক কসম তারা যে তারাগুলো পতিত হয় যায় আকাশ থেকে জমিনে জমিন থেকে আকাশ থেকে জমিনে পড়ে বিভিন্ন কারণে পড়ে উল্কা মনে করি আমরা এবং এগুলোর বিভিন্ন তাফসির এসেছে তার মধ্যে অন্যতম তাফসিল হচ্ছে যে যখন শয়তানগুলো আকাশে উর্তি যায় খবর নেওয়ার জন্য তখন আল্লাহ তালা শয়তানকে দমানোর জন্য আল্লাহ তালার হুকুমের কথাগুলো ফের তারা কার্যকরী করার জন্য যখন আলোচনা করে সেগুলা শুনতে যায় চুরি করে শুনতে যায় সেগুলো আল্লাহ তালা শুনতে দেন না শানদেরকে কারণ তারা শুনলে সে গণকদেরকে খবর দিবে। গণকরা আগাম খবর বলে পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে এটাকে আল্লাহ বন্ধ করে দিতে চান তো এইজন্য জন্য আল্লাহ তালা তাদেরকে তারকা নিক্ষিপ্ত করেন এবং রাসুল উহ সাল্লাহ আল ইসলামের জন্মের খবরটা যাতে মানুষ না পায় ওনাকে মেরে না ফেলে সেজন্য জন্য আল্লাহ উর্তিদের নিয়ে এই ব্যাপারে তাফসির এসেছে এই হলো এই এই তারা গুলো ছুটার এগুলোর মধ্যে আল্লাহ তালার শানকে কন্ট্রোল করার যে ক্ষমতা আছে ফুটে উঠেছে এই আল্লাহ তালা নিজে যে তারা গুলো মেরেছেন ফেরেস্তাদের মাধ্যমে সেগুলো কথন করলেন পরে আল্লাহ তালা বললেন যে মা দোল্লা সাহেব তোমাদের যে এই যে সাথী তোমাদের এই লোক অর্থাৎ নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লামকে তোমরা যে বলো মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে ভূতে ধরেছে এগুলো এগুলো কোনটাই ঘটেনি তিনি বিভ্রান্ত হননি তিনি বিভ্রান্ত নন তিনি মন গড়া কিছু রচনা করেন না ও মায় আনিল হাওয়া তিনি কথা যা কিছু বলেন কোনটাই তিনি নিজের মন থেকে বলেন না সবগুলো আল্লাহ তিনি যা কথা বলেন এর অর্থ কি একটা আল্লাহ আমি আল্লাহর কাছ থেকে ওহি পেয়েছি নিশ্চিত এটা ওয়াহি এ একটা অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে এটা ওয়াহি মাতলু কোরআন পক্ষে যেমন ঠিক তেমনি ওয়াহী গাই মাতলু হাদিসগুলো। কোরআনের বাইরে আল্লাহ তালার দিন সংক্রান্ত যে কথাগুলো তিনি হাদিসে বলেছেন সেগুলো কার কথা ওহি হিসাবে আল্লাহর কাছ থেকে এসেছে তার বক্তব্য আল্লাহ তালা ওনার মাইন্ডে দিয়ে দিয়েছেন নিজের কথাই পেশ করেছেন সেগুলো হচ্ছে কি হাদিস শুধুমাত্র ওনার ব্যক্তিগত কিছু কাজ আছে বেসা কিনা সংক্রান্ত ছেলে মেয়ে বিয়ে বাচ্চাদের কথাবার্তা বলেন এগুলো আল্লাহ তালার বাহিনী না এগুলো কি এগুলো কথা বার্তা কিন্তু তিনি এগুলো হচ্ছে আল্লাহ এই জন্য ওয়াহি হলো ওয়াহি মাতলু একটা ওয়াহি গাইরে মাতলু যে ওহি তেলা করা হয় ওই ওহির নাম কি কোরআন যে ওহির আমরা তেলাবাদ করি সব নিয়ত করি নামাজে পড়ি চূড়া হিসাবে ডাইরেক্ট গাই রে মাতলু হল ইনডাইরেক্ট কোরআনের শব্দগুলো ভাষা বক্তব্য হুবহু সব কিছু আল্লাহর কাছ থেকে আসা। আর হাদিসের মূল বিষয় মূল মেসেজ মূল বক্তব্য আল্লাহর কাছ থেকে আসছে কিন্তু শব্দ বাক্য উচ্চারণ করাটা কার কার্লা সালামের নিজে এটা হলো হাদিসের নবাবির সংজ্ঞা আবার একটা শুনছেন হাদিসে কুদ্সি সেটা কোনটা সেটাও বক্তব্য এবং ভাষা দুইটাই আল্লাহর একটু ইস্তালাফ আছে আমি সবগুলো করে আপনাদেরকে ঝামেলা ফেলে দিই না একটাই বলি যে হাদ ভাষা এবং বক্তব্য দুটো আল্লাহর কাছ থেকে আসা তো তাহলে হাদিসে কুদ্সি আর কোরআনের মধ্যে পার্থক্য কি একটি পার্থক্য আছে যখন হাদিসে কুদসি বলা হয় তখন নবী করিম সাল্লাম বলেন সাহাবিরা বর্ণনা করেন কাস্লা সাল্লাম কাল রেবায়ত করেন অথবা কাল রাসুল্লাহ রাসুল্লাহ বলেছেন তিনি শুনিয়েছেন বোঝা যায় যে এটা হাদিস কুদ্সি এটা কোরআন নয় এই তিনটা জিনিস একটা হলো কোরআন একটা হল হাদিস দুই রকম একটা হাদিস কুদসি। এবং সেটার জন্য নবী করিম সালাম বলেছেন অথবা এরকম দুইটা রেবায়তের তরীকা খাস করে এসেছে আর যেটাহি এরকম করে তিনি বর্ণনা করেছেন তাহলে আমরা এই আয়াতে শুনলাম যে অমায়ন্ত তিনি মন কোনো কথা বলেন না যা কিছু তিনি বলেন সবগুলোই আল্লাহ তাল পক্ষ থেকে ওয়াহি এবং এই বিষয়ে আপনারা গত আগের সপ্তাহের শুনেছিলেন যে এক বলতেন যে আমি যা শুনতাম কাছ থেকে সবটাই লিখতাম তখন কিছু কিছু লোকে বললে আরে তুমি সব শুনো সবই লেখো উনার কথা উনি তো অনেক কথা তো হয়তো এমনি বলছেন কি ওহি নাও হইতে পারে আল্লাহ তালা ফরমান নাও হইতে পারে তা আমি আবার বন্ধ করে দিলাম তো আল্লাহ নবী সাল্লাহ ছিল জিজ্ঞাসা করলাম সব কথা তো আপনার লিখতাম কিন্তু এখন একজন আমাকে এই কথা বলে আমি আর এখন আর আল্লা কসম আমি বলি না যা কিছু বলি সব আল্লাহ তালার পক্ষ থেকেই আমি বলি কাজেই হাদিস যা আমি বলি সেটাও আল্লাহর পক্ষ থেকেই আসে এরপরে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ বাহু সাদিদুল ওনাকে শিখিয়েছেন এমন যিনি অনেক শক্তির অধিকারী অনেক শক্তিশালী কেউ এসে ওনাকে কোরআন শিখিয়েছেন একজন শক্তিশালী সত্তা এসেছিলেন তিনি কে জিব্রাইন সালাম এসে কোথায় প্রথম ওনাকে কোরআনের দাস দিলেনা হেরা গুহার মধ্যে এসে ধরলেন ওনাকে তিনবার করে পাকড়িয়ে ধরে বলেন পড়েন পড়েন বলে কি পড়ব কি পড়বো কি পড়বো এবং উনি দেখতে খুবই সুন্দর আল্লাহ তালা ওনাকে অপূর্ব সুন্দর করে তৈরি করেছেন জু মামদারিন হাসান তারপরে তিনি ওনার কাছে এসে একদম দাঁড়িয়ে গেলেন ওনার সামনে মানুষ হিসাবে এসেছিলেন আবার অন্যান্য সময় তিনি যখন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ জিব্রাইল আলাম মানুষের সুরতে আসে বলেছিলাম কত সপ্তাহের আগের সপ্তাহে আপনি তো সবসময় আপনার আসল রূপে আসেন না একটা বার আমাকে আপনার আসল রূপ দেখান কথা আপনার আল্লাহর কাছে দরখাস্ত দেন কারণ উনি তো আমাকে পারমিশন দিয়েছেন অন্য সুরতে আসতে তোর সুর উল্লাহ সাল্লা দরখাস্ত দিলেন এরপরে আল্লাহ তালা ওনাকে একবার আপন সুরতে দেখালেন আজিয়াদ এলাকায় কোনো কোনো রেবাইতে আসছে না চেন আপনারা অনেকে গেছেন যে আব্দুল আজিজ দিয়ে পার হয়ে বের হয়ে আসলে হাতের বাম দিকে একটা হসপিটাল আছে ছোট্ট এটা নাম মুস্তাফা আজিয়াদ আজিয়াদ হসপিটাল ওই এলাকাটার নাম আজিয়াদ ওখানে আসা পরে রসুল সাল্লা তখন দেখলেন জিজ্ঞলসাম পূর্ব দিগন্ত ব্যাপী বিশাল এই ছয়শ পাখা নিয়ে দাঁড়িয়ে গেছেন সমস্ত হোল কি বলে গেছে। তো এভাবে তিনি দেখেছেন একবার এটা রেফারেন্স এখানে এসেছে কোন কোনো কোনো রেওয়াজ আসছে অর্থ যেমন এসছে যে উনি পূর্ব দিগন্ত থেকে শুরু করে একেবারে আকাশ পর্যন্ত ছেয়ে গেছে ওনার অস্তিত্ব আবার কোন রেবায়তে আসছে যে এটা বলা হচ্ছে ওই সময়ের কথা যে সময় তিনি মেয়েরা যে এরপরে তারা দুইজন খুব কাছাকাছি হয়ে গেলেন জমিনের মধ্যে তিনি আবার এত বিশাল পাখা নিয়ে এত বড় করে দাঁড়ালেন তো এত বড় হলে তো ওনার সঙ্গে নবী করিম কেমন কথা বলবেন তা আবার অনেকে দেখিয়ে তারপরে আবার নিচু হয়ে গেলেন লেবেল হয়ে গেলেন ওনার সঙ্গে সামনা সামনে এসে আবার এভাবে নর্মাল সাইজে পরিণত হলেন যেটা যেন মানুষের যেরকম ওই রকম হয়ে গেলেন কাছে কাছাকাছি হয়ে গেলেন একজন আটজনের একদম কাছে এগিয়ে গেলেন ফ্যাকা নাকা ও সাইন আও আদনা একজন থেকে আরজনের দূরত্ব হয়ে গেল দুইটা ধনুকের যতটুকুন দূরত্ব হয় ততটুকুন এই তাফসিল নিয়ে এখতালাফ আছে দুনিয়াতে এভাবে কাছাকাছি দুইজনের দেখা হয়েছে এটার কথা যেমন এসছে সিদ্ধুল মন্তহাতে গিয়ে দেখা হয়েছে ওইটার কথাও তাফসির ওইখানে এসেছে দুইটাই হতে পারে ইলা আউহা আল্লাহ তার বাদ্দার কাছে যা ওহি করার তা ওহি করলেন আল্লাহ করলেন ওয়াহি এটাও যেমন তাফসির এসেছে জিব্রাইল আলা সালাম ওহির খবর পৌঁছে দিয়েছেন এটাও তাফসিল এসেছে তো ব্যাসকম কিছু নাই আল্লাহর ওহি এটাও জিবাম আবার কোন কোন রেওয়াতে আছে যখন আরশা আজিমের কাছে চলে গেছিল সে যাদের ওখানে পার হয়ে গেলেন মেরাজ হয়ে গেল ওই সময়ে যা ওহি করেছেন সেটাও এর তাফসির হতে পারে আল্লাহর সঙ্গে যা কথাবার্তা হলো ওটাও হতে পারে দনুটা তাফসির পাশাপাশি চলতেছে আল্লাহ তালাকে অন্তর দিয়ে দুইবার দেখেছেন দিল দিয়ে চর্মচক্ষু দিয়ে তিনি দেখেন নাই আল্লাহ তালাকে চর্মচক্ষু দিয়ে আল্লাহ তালাকে দেখবেন কবে জান্নাতে তখন হবে আখরাতে দুনিয়াতে কিন্তু কেমন দেখার সুবিধা হবে এই আল্লাহ তালা ওনাকে অন্তর দিয়ে অনুভূতি করে দেখানোর অন্তরে কল্পনা করার আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন সেটা দেখে নবী করিম সাল্লাহ বলেছেন তিনি মিথ্যা কিছু দেখেননি তিনি ঠিক দেখেছেন অথবা তিনি সে দেখার ব্যাপারে কনফিউশন নাই এটাও হতে পারে আলা আফাতুমা রুনা তিনি যা দেখেছেন এটা তোরা তোমরা ওনার সঙ্গে বিভেদ কর ওনার সঙ্গে তোমরা মতবিরোধ কর ওনার সঙ্গে ঝগড়া করো আপনি দেখেন তারা তো আল্লাহ তালা বলছেন আফাত তিনি যা দেখেন এটা তোমরা মানতে চাও না ওনার সঙ্গে বাগ বিতন্ডা করো ওলা কাদা আহ উখরা তিনি জিব্রাইল আল্লাহ সাল্লামকে আরেকবার দেখেছেন দুনিয়ার মধ্যে যেমন দেখেছেন আসমানেও দেখেছেন যখন তিনি মেয়েরাজে গিয়েছিলেন একেবারে সর্বশেষ বড়ই গাছের কাছে গিয়ে আর সর্বশেষ যে বড়ই গাছ তার নাম হলো সিদরাতুল মুন তাহা গত বলেছিলাম কিনা সিদের মানে আরবিতে বড়ই আর মনতাহা মানে শেষ সিদ্রা বানে হইল শেষ বড়ই গাছ তার অর্থ হচ্ছে যে এই সৃষ্টির সব কিছু যেখানে শেষ হয়ে গেছে তারপরে শুধুমাত্র আল্লাহ তালার আড়স আছে জন্নাতুল মাওয়া একদিকে আছে আর উপরে আড়স ওই জায়গায় গিয়ে মানুষের যে যেকোনো সৃষ্টির গমন শেষ আর যেতে পারে না ওই দিকে সৃষ্টির গনে শেষ হয়ে গেছে এটা নাম হচ্ছে সিদ্দরুল মুন তো সেই সিদ্ধাতুল মন তাহা ওইখানেই জিবরুল্লাহামের সঙ্গে ওনার দেখা হয়েছে এবং তারপরে আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা হয়েছে কি কথাবার্তাগুলো হয়েছে একটু পরে কিছু আসতেছে সেগুলো আর ওইখানে তার পাশেই আছে আবার জান্নাতুল মা এই জান্নাতের ঠিকানাটা ওইখানেই আছে। তাহলে জান্নাত আর আড়স কিন্তু কাছাকাছি আসলে আরস আর জান্নাত খুব কাছাকাছি সবার উপরে আল্লাহ তালার আড়স আর সের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদৌস তারা দেখতে পেলেন সেই বড়ই গাছটি দেখতে পেলেন যেটা সৃষ্টির শেষ আহ সেখানে তিনি দেখলেন ইদিয়া সিদ্ধ আর সে যে তিনি বড়ই গাছ দেখলেন কিরকম বড়ই গাছ এটাকে ঢেকে ফেলেছে ওকুপায় করে ফেলেছে কভার করে ফেলেছে যা কাভার করার জিনিস এমন মহা জিনিস এত এক আশ্চর্য জিনিস এটাকে এই গাছকে কাভার করে ফেলেছে কি কাভার করেছে গাছের মধ্যে ওখানে কি আছে ওই বড়ই গাছের ওখানে সে প্রসঙ্গে আহ তারপরে এসেছে তিনি দেখলেন আন্না হাসে সেই গাছের উপরে পাখি। এরকম অসংখ্য ফেরেসা এই গাছ গাছটা ছোটখাটো গাছ না বিশাল গাছ তার উপর একদম ছেয়ে আছে পাশে পাশে আবার অর্ সেখানে আবার আল্লাহ নূর আর কত রকমের রঙের ঝিলিমিলি খেলা এত অভিমিত হওয়ার মতো অপরূপ দৃশ্য আমি গাছকে কেন্দ্র করে দেখেছি আরেখাদিস এসেছে যে এই সিদ্ধাহা হচ্ছে সপ্তম আসমানে আজ দুনিয়ার সৃষ্টি যা কিছু উপরের দিকে উঠে ওখানে থেমে যায় আর এর উপরে কিছু উঠতে পারে না তারপরে অন্যরা বলেছেন যে এই যা ঢেকে ফেলেছে সে গাছকে এই গাছের মধ্যে আছে ফেরাস ও মিনি হাব সোনার স্বর্ণের এই মতো প্রজাপতির মতো অনেকগুলো এই গাছকে ঢেকে ফেলেছে এবং সেখানে আল্লাহ তালার সঙ্গে নবী করিমসাল্লার সঙ্গে কথাবার্তা হয়েছে আল্লাহ সেখানে এই মেরাজের যে সমস্ত ঘটনাগুলো হয়েছে এখানে থেকে আল্লাহ তালার সঙ্গে কথা হয়েছে সেখানে আল্লাহ আল্লাহ তালা ওখানেই ওনাকে পাঁচ অক্ত নামাজ দান করেন যেটা প্রথমে ছিল কয় পঞ্চাশ অক্ত তারপরে চল্লিশ তারপরে কমাই তিরিশ মুসাল খালি অনুরুদ্ কমান কমান কমান তো আমরা যে নামাজ পড়ি এর ফেসালা কোথায় হয়েছে মেয়েরাজ হয়েছে আর এই এই নামাজের নাম দেওয়া হয়েছে আসলা তুমেন মমেনের মেরাজ কোনটা নামাজ আসলা আমরা যখন নামাজ পড়ি আল্লাহ হয়ে যায় আল্লাহ বার্তা হয় কিরকম কথা হয় সমস্ত প্রশংসা এই সৃষ্টি জগতের যিনি রব তার আল্লাহ আল্লাহতালা আমার এই প্রশংসা কবুল করেন করে খুশি হয়ে যান খুশি হয়ে ফেরেস তাদের কাছে আলোচনা করে বলেন দেখছো হাম্মাদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল দেখ তারপরে আমরা তখন বলি যে ইয়া কানা উদুয়া ইয়া কেনা সাইন আপনার ইবাদত করি আল্লাহ সাহায্য তো আপনার কাছেই চাই তখন আল্লাহ বলেন তারপরে আমরা বলি এদিনা সেরাওত্তাক আপনি আমাকে হেদায়ত দেন সেরাতিমের দিকে যেতেন নিয়ে যান সেদিকে আল্লাহ তালা চায় তা পাবে তাহলে কথাবার্তা হচ্ছে আমাদের সঙ্গে আল্লাহ তালার আমরা শুনি না ঠিকই কিন্তু আল্লাহ তালা শুনেন এবং তিনি রেসপন্স করছেন এই ফিলিং নিয়ে নামাজ পড়লে এই নামাজ মেয়েরাজ মমেন মমেনের মেয়েরাজ হয়ে যায় তো এই পাঁচ মুক্ত নামাজ আল্লাহ সেখানে দিয়েছেন তারপরে এরপরে আল্লাহ আরো একটা জিনিস দিয়েছেন শেষ তিনটা আয়াত দান করেছেন পাশের দুটো আয়াত থেকে সুরাল বাকার যে শেষ হয়ে যায় এই দুইটা আয়াত এই দুইটা আয়াত আল্লাহ তালা ওই সময় দান করেছেন বলছেন যে এই দুটো আয়াত অত্যন্ত স্পেশাল আপনার উম্মতকে আপনাকে যারা সেরে করবে না তাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা সেখানে দিয়েছেন অন্যের আয় আসছে লি সালাম যখন নবী করিম সালামিদ্রার ওখানে গিয়ে যাত্রা থেমে গেল আর এক কদম যাওয়ার উপায় নাই ওনাকে বলা হলো এই গাছ দেখিয়ে বড় ওই গাছ ফা সিয়া নূরুল আল্লাহর নূর গাছটা ঢেকে ফেলেছে তিনি দেখতে পেলেন ও কা মালা কুরবান আর ফের তারা কাকের মতো এই গাছের উপরে বসে গেছে ওই সময় আল্লাহ তালা ওনাকে অনেক কথা বার্তা বলেছেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন কি বলতে চান কথাবার্তা বলেন সরাসরি নবী করিম সাল্লা সঙ্গে আল্লাহ তালার এখানেই কথা হলো সেই জায়গার নাম হলো মেয়রাজ সেখানে বসে এই মেয়েরা আল্লাহ তিনি বলেছেন এই গাছটার সকল শাখা প্রশাখা ব্রাঞ্চেস এগুলা মনি মুক্তার পাথর লু ইয়াকুর দ্বারা তৈরি রসুল্লাহ আলাই ওই সময় আল্লাহ তালাকে দেখলেন বেকালবিহি তখন অন্তর দিয়ে আল্লাহ তালাকে দেখতে পেলেন অন্তরের দেখা আর চোখের দেখা তা আমরা তো অন্তরের দেখা ওইরকম দেখতে পারব না কিছু দেখে তুলনা করে বোঝা মুশকিল কিন্তু আল্লাহ তালা ওনাকে অন্তর দিয়ে দেখার সুযোগ করে দিলেন চোখ দিয়ে দেখেন নাই এই চোখ দিয়ে দেখবেন কোথায় আখের وقال ابن زايد قيل يا رسول الله ايو شيء ان رأيتا يغش تلك الصدر بعد ذلك شئ يا رسول الله صدرار صدر صدر مدى وقعصر مدى كي دخلن قال رأيتا يغشاها فراش من ذهب دكتب الام إذن فراجة بتكولو شنار طويري فراجة بتكولو لخوكوتي مليون غاسكي چه بوشياسي و على كل ورقة من ورقها ملعكا بتكتب بطاة بطاة فرشتاس সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লা করছেন এগুলো এরপরে অন্তর দিয়ে যা আল্লাহ যে চোখ নবী করিম সাল এই চোখ যে এই সেদরা দেখলেন আল্লাহ তালা সৃষ্টি দেখলেন আল্লাহ নূর দেখলেন ফেরেস্তাদেরকে দেখলেন সেদ্রাতুল মুহা দেখলেন এগুলো সব তিনি ঠিক মতো দেখেছেন এবং জাগা মতো দেখেছেন দানে বামে তিনি দেখেন নাই এবং আল্লাহ যেদিকে দেখতে বলেছেন সেদিকে তিনি দেখেছেন ঠিক মতোই দেখেছেন উল্টা পাল্টা দেখিয়ে শুধু আমাদেরকে কিছু বলেন নাই তিনি আল্লাহর রব তার রবের তিনি যে সমস্ত বিরাট বিরাট নিদর্শন আছে ওগুলো দেখার তিনি সুযোগ পেয়েছেন ওগুলো দেখার তিনি সুযোগ পেয়েছেন তার মানে তিনি দেখেছেন অনেক বড় নিয়ামত যে নিয়ামত গুলো পৃথিবীতে সাধারণত দেখার কোন সুযোগ থাকে না এইজন্য তিনি ওনাকে সশরীরে দেখেন নাই এটা হচ্ছে আহলে শ্রীর জামার আকিদা রুইয়া তিনকালা রু ইয়া বাসার ইয়া চোখে দেখাটা সেই ঘটে নাই সেদিন অন্তরেই দেখা হয়েছে এরপরে ওই রেওয়ায়াতের মধ্যে আরেকবার এসেছে অন্য জায়গায় আল্লাহতালা গেলে তিনি অন্তর দিয়ে দেখতে পেয়েছেন একাধিকবার বা কমপাকে দুইবার স্বপ্নে দেখেছেন এগুলো ঘটেছে অনেক রেওয়ায় আসছে কিন্তু চোখে দেখাটা হয় নাই এটাই সর্বশেষ কথা তিনি স্বপ্নে দেখেছেন আল্লাহ রেবায়ত এসছে কলা রসুল্লাহমি রাই আসে আব্বাস বলেন একদিন সকাল বেলায় নবী করিমালাম আমাদেরকে ফজরের পরে বললেন যে গত রাত্রে আল্লাহ আমার কাছে এসেছিলেন তার অর্থ সাহাবি বলেন আমার কাছে মনে হয়েছে স্বপ্নে এসেছিলেন কারণ ওই যে লাগুল আফসর দুনিয়া ওনাকে দেখা যাবে না আনি। তারপরে তিনি এসে কি বলেন। ফিমা বললেন ফক্মদ্রি ফি মাইমাল আপনি কি জানেন যে আলা উচু মানের যারা ফেরেস্তা আছেন তারা কোনটা নিয়ে ইখতালাফ করেন মত বিরোধ করেন তাদের মধ্যে কথাবার্তা হয় একটু মাঝে মধ্যে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় কোন বিষয় নিয়ে জানেন তা আমি বললাম আমি কেমনি জানবো আল্লাহ আমি তো জানি না। জানিনা ফা কালে নবী করিম সাল্লা বলেন যে আল্লাহ তালা স্বপ্নের মধ্যেই আমার দুই সিনার মাসখানে আমার গলা এবং বুকের উপরে করে হাত রাখলেন হাতটা অজাত আল্লাহ তালার হাতের এবং ঠান্ডায় স্পর্শ কিছুটা শান্তিদায়ক ঠান্ডা যেটা বরফের মতো ঠান্ডা না শান্তিদায়ক ঠান্ডা মনে শরীর আমি অনুভব করলাম তারপরে আমি ওনা আল্লাহ তালা যে প্রশ্ন করেছেন ওইটার উত্তর আমার মাইন্ডে অটোমেটিক্যালি এসে গেল স্বপ্নের মধ্যে তখন আল্লাহলা আমাকে আবার প্রশ্ন করলেন মোহাম্মদ এবার জানতে পেরেছেন যে উপরের স্তরে যারা খুব সম্মানিত ফেরেস তারা ওনারা কোন বিষয়ে তর্ক বিতর্ক কথাবার্তা বলা বলি করেন তর্ক বিতর্ক মানে নেগেটিভ সেন্সে না অর্থাৎ আলোচনা করেন পর্যালোচনা করেন কলতু নাম তখন আমি জবাব দিলাম যে হ্যাঁ আমি এখন বুঝতে পেরেছি দারাজাত যে আল্লাহ তালা কিভাবে গুণা মাফ করেন কোন কোন আমলের কারণে এগুলো নিয়ে কোন গুনার কারণে আল্লাহ বেশি করে কোন আমলের কারণে বেশি গুনা মাফ করেন আর কোন আমলের কারণে মানুষের ইমানের দারাজাত আল্লাহর কাছে বেড়ে যায় ওমাল কাপারাত গুনা মাফায় বেশি কোন কোন আমলের দ্বারা ওই সুযোগে তিনি আল্লাহকে জিজ্ঞাসা করে ফেলেন কয়লা কোন ওনা আল্লাহ জিজ্ঞাসা করলেন স্বপ্নে ওমাল কাফারাত শুনলেন তো দেখলেন তো জানলেন তো এখন বলেন দেখি গুনামাফায় কোন আমলে বেশি আমি বললাম যে নামাজ শেষ হয়ে গেল বেশ গেলক্ষণ সময় বসে থাকা বসে বসে কি করবেন গল্পগুজো শুরু করে দিবেন সুন্দর ক্লাবের মতো জমে কি জমা জমে মাসা আল্লাহ বাইরে ঠান্ডা কি সুন্দর গরমে ফ্রি একেবারে হিটিং টিং দেওয়া আছে কি গল্প বলতে পারে আসর বসে মাঝে মধ্যে আমাদের দিকে দেখা যায় এটা করার জন্য বসলে গুনামাফ হবে না তাহলে কি যেন বসবে যে কের আল্লাহ তালাকে ডাকবেন দোয়া করবেন মুনাজাত করবেন কোরআনতলাবাত করবেন কিছু না করলে বসে থাকলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ গুনামাফ হতে থাকবে আর আড্ডা দিলে ওই গুনামাফের রাস্তা বন্ধ এক নম্বর আমল নামাজের জন্য নামাজের পরেও কিছুক্ষণ বসা সালাম ফিরেই যারা দৌড় দেওয়া বাইরে গিয়ে ফায়ারের মধ্যে না করলে কিছু লোকের অবস্থা তাই না সালাম ফিরাই দৌড় না দিয়ে নামাজ পড়ে কিছুক্ষণ কি করতে হবে বসতে হবে বসে কিছু আমল করতে হবে কোন আমলগুলো যে আমলগুলো যে আমুল গুলো রসুল্লাহসাল্লাম করেছিলেন ওই তরীকে আমল করার চেষ্টা করা দরকার খালি ইমাম সাহা আল্লাহাম্মিন কথা বলবে যে এক মিনিট না দুই মিনিট না তিন মিনিট তারপরে ছুটি এরকম বসা না এরকম বসা সাহাবারা বসতেন না এরকম আমার নাই তিনি কি করেছেন নিজেছেন আল্লাহ আল্লাহ আল্লাহমিয়া পড়েছেন তিন তসবির সুহান আলহামদুল্লাহ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশবার পড়েছেন আরো অনেকগুলো দোয়া করেছেন এগুলোর জন্য বসা এই বসার মধ্যে অনেক ফায়দা আছে মাফ হয়ে যায় বহু মাফ হয়ে যায় এগুলো এক নম্বর দুই নম্বর যেটা গুনামাফ হওয়ার কারণ হয় আলাল ইলাল জামাত পায়ে হেঁটে ধরার জন্য যাওয়া। যতবার এক একটা করি পাও দেয় একটা করি করে মাফ হয় এক ডিগ্রি আল্লাহর কাছে মর্যাদা বাড়ে প্রতিটি কদম দিলে প্রতিটি কদম দিলে আমরা তো তারা গাড়িতে আসে কিছু মিস করি পায়ে হেঁটে গেলে সব বেশি তো পায়ে হাঁটলে পায়ে হাঁটার প্রতি গুরুত্ব এই জন্য মুসলমানেরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়া দরকার গাড়ি কম চালানো দরকার নিজে এমন করতে পারি না কি করবো খালি সময় দৌড়া দৌড়ি পায়ে হাঁটার মধ্যে হেঁটে এসে পায়ে হেঁটে যাওয়ার মধ্যে সব বেশি যদি এতটুকু দূরত্ব থাকি যে পায়ে হেঁটে আসা যাওয়া করা যায় তাহলে গাড়ি ঘোড়ায় না ওঠার মধ্যে সব বেশি এমনকি এক সাহাবি যখন এরকম হাজির শুনলেন যে ইলাল কাসুল মেসা পাও দিলে যত পাও দেবে তত গুণা মাপ তত ডিগ্রি মসজিদের এত কাছে আমাদের তো পাও কম দেওয়া হয় কদম তো কম হবে একটু দূরে চলে গেলেন বেশি নিহতের জন্য তাহলে মসজিদে আসা কিরকম ফজিলত এবার চিন্তা করে দেখেছি আমরা ঘরে নামাজ পড়ে ফেলে অথচ আমরা মিস করে ফেলি তাহলে দুই নম্বর ছিল মসজিদে বেশি করে জামাতে ধরার জন্য আসা তিন নম্বর হচ্ছে ও এগুলা ওর উর্দু আরে যে ঠান্ডার মধ্যে যদি গরম পানি না থাকে তাহলেও উজুটাকে ভালো করে কায়দা করা এক ঠকানোর মতো ইকোনমি উজু না করা ভালো করে ঠান্ডার মধ্যেও হাত যদ্দুর ধোয়া দরকার পাও যদ্দুর ধোয়া দরকার মুখ ভালো করে ধোয়া দরকার জলদি করে শীতের যন্ত্রণায় কুইক ফাস্ট না করে একটুখানি সময় নিয়ে ভালো করে উজু করলে ঠান্ডার মধ্যেও এই কারণে আল্লাহ তালা প্রচুর গুণা মাফ করে দেবেন এখানে সবগুলো গুনার কাফার হয়ে যায় কেউ যদি এই তিনটা আমল করে তিনটা আমলের কথা মনে আসে না ভুলে গেছেন প্রথমটা কি নামাজের পরে বসে কিছুক্ষণ থাকা মসজিদে আল্লাহ তাল্লাহকে ডাকা খালি জলদি করে বাইরে গিয়ে গল্প গুজবে মত না হওয়া দুই নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা জমাৎ ধরা তিন নম্বর ঠান্ডা পানি থাকলেও শীতের মধ্যেও ভালো করে উজু করা হক আদায় করে উঁজু করা এই তিনটা কাজ যদি কেউ করে দান করবেন তার মৃত্যু হবে কল্যাণের উপরে খায়ের ভিত্তিতে তার মৃত্যু হবে ও কানিনা উমুহু তার গুনা কমতে কমতে এমন পর্যায়ে আসবে তার মা যেদিন তাকে প্রসব করেছিল কি পরিমাণ গুণা ছিল তার গুণা ছিল না এরকম হবে গুণা ছাড়া এরপরে আল্লাহ তালা আরো বলতেছেন এই স্বপ্নের মধ্যে অকালিয়া মুহাম্মদ ইদাসিতা তারপরে আল্লাহ তালা শিখিয়ে দিলেন যে হে মোহাম্মদ সাল্লাসম যখন নামাজ আদায় করেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে নামাদের পরে বসে বসে কি দোয়া পড়বেন অনেক দোয়ার কথা বিভিন্ন এসেছে তার মধ্যে খাস একটা এসেছে সেই দোয়াটা হচ্ছে আপনি যদি নামাজ যখন পড়েন নামাজ শেষ করে এই দোয়াটা যদি পড়েন আর মুন কার গুনার কাজ ছাড়ার জন্য আপনার কাছে তৌফিক চাই আল্লাহ তৌফিক না দিলে গুনা ছাড়া যাবে আল্লাহর কাছে চাইতে হবে আর গরিব মিশিনকে মহাব্বত করা আল্লাহ এটা আমি পছন্দ করতে চাই যে গরিব মিসিন দেখলে ঘৃণা না হয় আমরা অনেক সময় যদি বড় লোক আমাদের বাড়িতে আসে হাই রে কি মহাব্বত করি কেমনি আসছেন আমার বাড়িতে কি করি মাথার উপরে রাখি না কোথায় রাখি অস্থির হয়ে যায় আর ফকির একটা আসলে আল্লাহ আসছে দরদার মধ্যে আঘাত করলে দরতেই চাই না আমলা না করা এবং তাদেরকে দূরে ঠেলে না দেওয়া যদি পারা যায় কিছু ফেরত না দিয়ে ওয়াসা এলা ফালা দানহার কেউ যদি তাকে ধমক দিয়ে দূরে সরিয়ে দিয়ে করা কথায় মানা করে না থাকলে তাহলে তাকে একটু সুন্দর কথা বলো ধমক দিয়ে সরাই দিবে না বলতে হবে যে মাফ করে দিয়ে আমার কাছে তো নাই দিতে পারলাম না সরি হলে ভাগো সবসময় খালি জ্বালাও যন্ত্রণা ভাগো গান থেকে আমরা তো বিরক্ত হয়ে যাই এরকম শুরু করে দিই কি করা যাবে কোন দেখি ফকির মিশরবান্ধা হয়ে আসে বিরক্তি তো আমাদের হয়েই ছাড়ে তাহলে বিরক্তিকে কন্ট্রোল করতে হবে কথা বুঝে আসছে এটা না হওয়া উচিত ভালো কথা বলে বলতে হবে নবী করিমেন্ট এখন নাই একটু বেশি করে দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদেরকে একটু দিলে আমরা তোমাদেরকে দিব ইনশাল কি সুন্দর কথা যে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তালা আমাদেরকে একটু বেশি করে দেয় তোমাদেরকে দিতে পারি ঘৃণা আদর করা যখন কোন জিয়াফত করেন আল্লাহ রহস্য খাওয়ান টাওয়ান গরু দবাই দেখলে তো গরিব মিসিনে লাইন দেয় হাই আল্লাহ আর তখন দাওয়া দিচ্ছেন আপনি চেয়ারম্যান মেম্বারদেরকে খালি মরে গেলে সিন্নি করে সিন্নি করলে গরিব মিশ্রিনের আগে কাকে ডাকে বড় বড় লোক চেয়ারম্যান যা আসেন তাদেরকে কি আলি শান খাওয়ার দিবে মাসা আল্লাহ ভর্তি করে আর গরিবকে ওই লাইন দ্বারা বসায় রাখছে ওনাদের খাওয়া হয়ে গেলে তাদেরকে দিবে তাদেরকে দিচ্ছে এই পরিমাণ ভালো ভালো গ্রস্ত আর এদেরকে হাড্ডি হুড্ডি যা আছে বাকি বকেয়া যদি অন্য ডালডুল দিয়ে বেশি করে গরিব মাসের হাতে খাওয়া দরকার আছে নাকি হব্বল মাসা কিন্তু হলো না হব্বল মাসা আমার এক আত্মীয় ছিলেন তখন কিছু আত্মীয় স্বজন সম্মানজনক যেন আসছেন আর গরিবরা সে খুব ডিস্টার্ব করছে আমাদের খুব খারাপ লাগতেছে আমরা ওদেরকে মানে একটু প্লেট রাখতে পারি নিয়ে। তারা কারাগারি শুরু করে দিচ্ছে তাদের খাবার কিছু বাকি থেকে গেলে এটাকে টানাটানি করে নিচ্ছে একটা বিরক্তিকর পরিস্থিতি আমরা ধমক দিচ্ছি ভাগিয়ে দিচ্ছে লাঠি নিয়ে এরকম অবস্থা আর কি তিনি বললেন না না না এটা করোনা এটা করোনা এটা করোনা বসতে দাও এই মহাব্ব দরকার এইটা চাওয়ার জন্য এই দোয়াটাকে শিখিয়ে দিলেন নবী করিম সাল্লাহ আসলামকে শিখিয়ে দিলেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাহলে আল্লাহদের সৃষ্টি বন্টন করেছেন আমাদেরকে বললেন তাদেরকে ঘৃণা করো না তাদেরকে তাড়িয়ে দিও না তাদেরকে বিরক্তির পাত্র মনে করো না তাদেরকে মহাবত করা আল্লাহ আল্লাহতালা নিজে বলে দিলেন অحب المالاکিন গরীবকে মায়া করতে পারো গরীবের প্রতি দয়া মায়া করতে পারো তাদেরকে ভালোবাসা দিতে পারো এটা আল্লাহর কাছে চাও তুমি দোয়া এখনো শেষ হয়নি ওয়াইযা আরাততা ফী বিআদিক ফিতনাতান আন যে ফিতনা ফাসাদের মধ্যে মানুষের অনেক ধ্বংস হবে ক্ষতি হবে কারণ ফেতনায় পরে যদি ইমান হারা হয়ে যায় তাহলে ওই ফেতনা আসার আগে আল্লাহর কাছে সয়ী সালামতের সঙ্গে চলে যাওয়াটাই কি উত্তম এরপরে এখন এই যে নেকি হয় বা আল্লাহ বলি না যে তিনটা কাজে আল্লাহ তালার কাছে আমাদের ডিগ্রি বাড়ে পজিশন বাড়ে আল্লাহর বেশি কাছাকাছি হতে পারি সেই তিনটা কাজের একটা হচ্ছে মানুষকে খাওয়ানোর চেষ্টা করা আত্মীয় স্বজনকে মেহমানদারি করার চেষ্টা করা মেহমান আসলে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করা গরিব লোকে অভুক্ত থাকলে তাদেরকে খাওয়ার চেষ্টা করা এই এক নম্বর কাজ দুই নম্বর হচ্ছে ইফসা ও সালামের প্রচলন করার অভ্যাস দেখা হলেই মুসলমানকে চিনলেই সালাম দেওয়া বড় হোক ছোট আমি আগে সালাম দেবো এইটার একটা তার নিজের অভ্যাস হয়ে যাওয়া আর তিন নম্বর হচ্ছে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন তাহলে নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ তালাকে স্বপ্নে দেখেছেন এবং সেখানে আল্লাহ তালা ওনাকে স্বপ্নের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের কথা বলে দিয়েছেন আমাদের মনে থাকবো ইনশাল কোন কারণে আল্লাহ তিনি বললেন আমার রবকে অতি সুন্দর আকৃতিতে দেখতে পেলাম এত সুন্দর আল্লাহ তালার সত্তাকে আমি দেখতে পেলাম স্বপ্নে আসমানে থাকেন কোন বিষয় নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করেন কোন তু ইয়া রব আমি বললাম যে আল্লাহ আমি তো তা জানি না ফাদা ইয়াদা আল্লাহ তালা তখন আমার দুই সিনার মাঝখানে আমার দুই স্তনের জাগার মধ্যে আমি অনেক কিছু আমার জানার সুযোগ হয়ে গেল আল্লাহর এখানে হাত রাখার কারণে ফাকুল তিয়ার জুমেজার সাল তারপরে কি আমলে আলোচনা জামাতে হাজির হওয়ার জন্য মসজিদের দিকে যাওয়া এক নামাজের পরে আরেক নামাজের জন্য মসজিদে ইন্তজার করতে থাকা বসে থাকা কথাবার্তা না বলে এগুলো শিখলাম এবং জানলামা এগুলোর ফজিলত ফকুল তিয়ারবাক তখন আল্লাহ বললেন আহ যে আলম আহ আশ্রাহা সদর আলম আদা বিজরাখ আলম আফ আলবিকা আলম আফ আলবিকা কে কেগা তখন আসলো সেই স্বপ্ন উপলক্ষে এখানে এই মেহরাজের কথা আল্লাহ তালার সঙ্গে দেখা হওয়ার কথা এবং এই উপলক্ষে কিছু নামাজের কথা সেই উপলক্ষ্যে আল্লাহ তালাকে নাম দেখেছেন কি বা দেখেননি সেই উপলক্ষ্যেও কিছু আলোচনা এসেছে এভাবে করে আমাদের এই তফসির সুরা নম্বর আয়াত শেষ হল তারপরে আল্লাহ তালা আমাদেরকে পরবর্তী আয়াত ১৯ নম্বর আয়াত থেকে যে কথাগুলো আল্লাহ তালা বলছেন সেখানে এই ওয়াহি সংক্রান্ত বিষয়ে তিনি মক্কার কাফের যারা ছিল এই মেরাজকে যারা বিশ্বাস করল না নবী করিম সাল্লা ওয়াহিকে যারা হক গ্রহণ করলো না এবং যারা আল্লাহকে এখনই করে বসে থাকলো আল্লাহ এবং আল্লাহ নবীর লক্ষ্য করে আল্লাহ করলেন আপার আই তুমুল্লাহ আল্লাহ দু তোমরা এই যে তোমাদের মাহবুদ গুলো দেখেছ একটা নাম লাত লকটার নাম অজা আর তিন নম্বর আরকা বানিয়ে নিয়েছ সেটার নাম হলো মানাত এগুলো তোমাদের মাবুদ খুব ভালো হয়ে গেল তোমাদের বিকল্প মাবুদ আল্লাহ মাহবুদটা তোমাদের পছন্দ হলো না আর কি করলা তোমরা তোমাদের এই নিজেদের জন্য আহ খুব পছন্দ করো মেয়ে হলে ওইগুলাকে হত্যা করে ফেলো আর বলো আল্লাহ ফেরিস্তা যতগুলো আছে সবগুলো আল্লাহ করোনা আল্লাহ করো না আমাদের ছেলে মেয়ে শিষ্ট কর্তাকে আল্লাহ আল্লাহ তো নিজের ছেলেও দরকার নাই মেয়ের দরকার নাই ফেরিস্তারা ছেলেও নয় মেয়েও নন এটা তাদের সঙ্গে কোনো রকমই অ্যাপ্লিকেবল নয় এরকম উল্টা পাল্টা কথা তোমরা বললা। এটা ঠিক না এরপরে অর্থাৎ তোমাদের এই সমস্যা আজগুবি কথাবার্তা সব ভিত্তিহীন আর এই যে লাবুদ বানিয়েছ এগুলো তো আসলে মাহবুদ না পূর্ব পুরুষ গুলো এগুলোকে মাবুত হিসাবে নাম এবং এগুলোকে প্রচার পরিচিতি করেছে আল্লাহ কোনো দলিল নাজির করেননি এই লাভ কোর্থেকে আসলো কুত থেকে আসলো মানাত করতে আসলো এগুলার ইতিহাস আছে এগুলো আল্লাহ তালার নেক বান্দা ছিলেন ওলি আল্লাহ ছিলেন নবী ছিলেন কেউ কেউ এগুলাকে পরবর্তী পর্যায়ে মাজার বানাই পূজা করতে করতে করতে করতে এক পর্যায়ে এই মূর্তির রূপ ধারণ করেছে ওলি আল্লাহ নেক বান্ধা কিভাবে পরবর্তী পর্যায়ে লোকেরা পূজা, কেন্দ্র বানায় বর্তমান শেরেক ওই মক্কার কাপড়দের সেরিকের সঙ্গে একই ফর্মুলায় চলে এসেছে এ শেরেকের গোড়া একই তরিকায় এর উপরে ইমাম সুন্দর আলোচনা করেছেন আমরা ইনশাল চেষ্টা করব আগামী সপ্তাহে এই বিষয়গুলোর ব্যাখ্যা থেকে আলোচনা, করতে ইনশাল উনি সম্রা থেকে আগামী সপ্তাহে আলোচনা হবে আমরা কিছু প্রশ্ন নেব কিছু বেশ কিছু লিখিত প্রশ্ন এসেছে ওকে অনেকে দাদা আদম ও বিবি হাওয়া বলেন এভাবে নাকি বলা ঠিক কোনটা ঠিক জানতে চাই এখন দাদা আদম বলবেন না বাবা আদম বলবেন যেটাই বলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম সঙ্গে যখন দেখা হলো আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহাম সঙ্গে মেয়েরাজ যাওয়ার সময় দেখা হলো সম্ভব চতুর্থ আসমানে দেখা হলো বোধহয় সেখানে বললেন যে আমার ছেলে এসেছে নবী করিম সালকে ওয়েলকাম আমার ছেলে ওয়েলকাম ইব্রাহিম কাকে বলছেন নবী মোহাম্মদ সাল্লাহাম উনি তো ছেলেও না নাতিও না অনেক পরের ওনার বংশের নাতির নাতির নাতি কত গোষ্ঠী গেছে তাকে ছেলে বলছেন তো যে আদম আলা আমাদের আদি পিতে হওয়ার কারণে ওনাকে উনি আমাদের সবচেয়ে বড় বাবা এখন বড় বাবাকে ওকে দাদা যদি কেউ বলে অসুবিধার কিছু নাই কিন্তু আরবিতে হ্যাঁ বাবা হিসাবে ব্যবহৃত এসেছে এবং এখানে আল্লাহের বলেছেন তোমাদের বাপ দাদারা যে আবিষ্কার করেছে তোমাদের বাবাগুলো করে বাবার মধ্যে তো বাবার ব্যবহার বেশি আরবিতে পয়লা কাতারে জামাত শরীক হওয়ার বিষয় জানতে চাই অনেকে দেখি মসজিদে এসেও পয়লা কাতারে শরীখ হন না আদান হওয়ার পর রাজনীতি নিয়ে ব্যস্ত গল্প করেন মেইন হলে সুনত পড়া ভালো নাকি এই আশেপাশের কোনো রুমে পড়া ভালো প্লিজ নসিহত চাই অনেক করেন। খুব সুন্দর কথা লিখেছেন ব্যাপার হচ্ছে যথেষ্ট হয়ে গেছে ভাব খানা এরকম হয়ে গেছে অনেক সময় মানুষের কিসমত হ্যাঁ তার কপালকে সে বাড়াইতে চায় না সুযোগ আছে মসজিদ এসে দুটো একটা তাহেতর মসজিদ পড়ে আল্লা অপেক্ষা করবে ততক্ষণ নামাজ আর একটু আগে দেখলেন যে নামাজের জন্য ইন্তজার করা কত স্বভাবের বিষয় এটা ওনারা মিস করতেছেন এটা ওনাদের একটা মজা এসে গেছে ক্লাবের মজা গল্প গুজব করতে কিছু রাজনীতি আলোচনা করতে কি যে মজা লাগে আর মসজিদের ভিতরে মরব্বী পারেন না এই জন্য আলহামদুলিল্লাহ জীবনে অনেক পরিবর্তন হয়ে যাবে এক একটা দিনের এক একটা বিকালের এক একটা সকালের এক একটা ঘন্টার নেকি এত বেশি হয়ে যাবে সব আল্লাহ একমাত্র যারা এই কাজ করি আমরা সময়কে কাজে লাগাই না উল্টাপাল্টা ব্যয় করি কেয়ামদিন তারা সবচেয়ে বেশি আফসোস করবেন এই কারণে আহা এই হায়াতখানার মূল্যবান সময়কে কিভাবে নষ্ট করে করে দিয়েছে এই আফসোসটা সবচেয়ে বেশি করবো আমরা প্রস্তাব পায়খানার আগে কিংবা পরে আহ কিছু তরল জাতীয় পদার্থ বের হয়ে আসলে গোসল ফরজ হবে কি না সাধারণত গোসল ফরজ হয় যে কারণে মানুষের যখন উত্তেজনা আসে এবং যদি উত্তেজনা প্রশমিত হওয়ার মত সবকিছু বেরিয়ে যায় যেটা বের হয়ে গেলে মানুষের উত্তেজনা শেষ হয়ে যায় যৌন উত্তেজনা থাকে না এই রকম কিছু বের হয়ে গেলে গোসল ফরাজ হয় এছাড়া মানুষের বিভিন্ন কারণে অনেক সময় কিছু তরল কিছু বের হলে গোসল ফরাজ হয় না বরঞ্চ একটু ধুয়ে ফেলতে হয় সেই জায়গাটুকুন এবং আবার উঁজু করে নিতে হয় দার সঙ্গে মসজিদে আসার পরে এরকম হলে নামাজের হুকুম কি না গোসল করা লাগবে না আপনি বাথরুমে গিয়ে জায়গাটুকুন ধুয়ে ফেলবেন এবং পুনরায় ওজু করে নামাজ করতে চলে আসবেন যদি এরকম কিছু বের হলেই লোকদের গোসর করা তাহলে তো জীবন অনেক দুর্বিশাল মানুষকে তাহারিমা পড়ার পর হাত কোথায় বাঁধতে হবে পুরুষ এবং মহিলা এগুলো তো অনেক ইতালাফ আছে নাভির নিচে আপনারা মুখস্থ করেছেন ঠিক আছে কোন কোন হাজি নাভির উপরে কোন কোনো হাদিসে আরো উপরে বুকের উপরে হ্যাঁ বুকের উপরে হাদিস এসেছে কাজে বুক থেকে আরম্ভ করে গলার নিচের থেকে শুরু করে নাবের নিচে এক এক জায়গার কথা বলেছে কাজেই অমুক হাদিসে করলে শূন্যতে পড়েছেন ওই হাদিস করলে শূন্যতে নাই এটা নয় এ ব্যাপারে ইমামদের যথেষ্ট একতলাপ হয়েছে প্রত্যেকটি একতালাপের পিছনে শূন্যত থেকে দলিল আছে। মহিলারা মহিলাদের ব্যাপারে অবশ্য কোনো একফ নাই এক জায়গাতেই রাখতে হবে আর কোন পুরুষ যদি এখানে রাখি আপনার যদি কন কি তা মহিলা হয়ে গেছো নাকি তাহলে কিন্তু অন্যায় হবে এটা বলবেন না কারণ অনেক সাহাবিদের রেওয়ায় তাহলে পুরুষরাও এখানে বাঁধছেন পুরুষরা অনেক মহিলা সাহাবি পুরুষরা এখানে বাঁধছেন অনেক পুরুষ সাহাবীরা নাবির নিচে বাঁধছেন যেখানে আমরা অনেকেই শিখছি ছোট কালে কাজে দুইটাই ঠিক ফাঁক রাখার ব্যাপারটা মুক্তাশার ভাবে বলি যে কত আঙ্গুল মাপতে হবে নয়। আপনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন এবং আপনার শরীরের সঙ্গে আরেকজনের শরীরে যেন কোনো গ্যাপ না থাকে গায়ে কোনো এক জায়গায় এই ব্যাপারে কিছু হাদিস আছে পাও লাগাইতে একেবারে হবেই এরকম জরুরিও নয় কিন্তু একটা জিনিস জরুরি দুইজনের মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে এটা মনে থাকবে আপনাদের ফাঁক থাকলে সফকে কাটা হয় নবী করিম সাল্লা বলেছেন যে সবকে কাটে আল্লাহ তারা তাকে কেটে ফেলুক কাজে দুজনের মাঝখানে যেন ফাঁক না থাকে তো আমরা অনেক সময় আবার একটু বেশি কাজ করে ফেলি আবার কোন কোন আরব দাসে খুব বেশি ফাঁক করে ফেলে দুইটার কারণে গ্যাপ হয়ে যেতে পারে এজন্য এত বেশি ফাঁক একটু কমাই দিয়া আবার একবারে এরকম চুপাচুপি চার আঙ্গুল মাত্র মাঝখানে এটার দলিল তেমন মজবুত নয় আপনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন বিবেচনা আপ টু ইউ সব ইতালি মাসাল আপনি কোনোটা বাদ দেন সবগুলো নিয়ে আসছেন নামাজের বসা অবস্থায় প্রথম অথবা সে বৈঠকে হাত হালকা বানিয়ে শাহাদাত আঙ্গুলিটি কিভাবে রাখা উত্তম অনেকগুলো আছে এইভাবে করে আঙ্গুলকে এইরকম করে একটু মজবুত বেশি আছে যেটা আপনি আমল অসুবিধা নাই তবে আসাদুল্লাহানোর সময় ইল্লাল্লাহ বলে নামে এইভাবে রাখা আপনার হাঁটুর উপরে এইভাবে করে থাকবে এইটার বর্ণনা অনেকে গ্রহণ করেছেন আবার কেউ কেউ এরকম এরকম কন্টিনিউ করেছেন আবার কেউ এরকম এরকম ঘুরিয়েছেন এগুলো সবগুলার দলিল আছে কাজে আপনি যখন একটা আমল করেন আর একটাকে নিয়ে আপনি উপহাস করবেন না যে এত ঘুরা এটাও হাদিসে আছে শূন্যতে আসে যারা এটা আমল করে দিকে ডেকে দেন সবগুলো একতলাপি প্রশ্ন এক ভাই বললেন কোন এক দিনই মাহফিলে জনেক হুজুর বলেছেন রসুল্লাহ সাল্লা বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ পড়বে এরপর জনেক হজুর বললেন পুরুষ এবং মহিলারা নামাজের মধ্যে কোন ব্যবধান উল্লেখ করেননি আমার প্রশ্ন হল আমরা পুরুষ এবং মহিলারা কি নামাজের মধ্যে কোন পার্থক্য থাকবে না একই ভাবে পড়ব এর ভিত্তি কোথায় হাদিসে রসুল বলেন নাই মহিলাদের নামাজ কোন পার্থক্য আছে এটা ঠিক তিনি বলেছেন যে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে যেভাবে দেখো নামাজ পড়তে সেভাবে ঠিক এই যারা আর কিছু ন্যায় নাই নিয়েছে তারা বলেছে যে একরকম দাঁড়াবে একরকম হাত বাঁধবে একরকম লুক চিন্তা করবে সবকিছু আর যারা এইগুলো নেওয়ার পাশাপাশি সাহাবিদের অনেক বর্ণনা আছে সাহাবি আলীরাজার তালাহানহ অমরাজ তালাহ অনেক সাহাবি বলেছেন যে মহিলারা নামাজের মধ্যে কেমনে দাঁড়াইতে হবে পাগুলোকে গুটাবে লুকুর মধ্যে এরকম একটু গাল লাগাবে ফাঁক করবে না লাগিয়ে নিবে পর্দার কারণে আল্লাহ আল্লাহ নবী সাহাবিরা যে কথা বলেছেন নামাজের যত রকমের সুন্নত এবং বিভিন্ন রেবায়ত আসছে সবগুলো সরাসরি রসুল্লাহামের কাছ থেকে পাওয়া যায় না কাদের মাধ্যমে এসেছে সাহাবিদের মাধ্যমে এসেছে সাহাবিরা যখন বলেন এটা না আমাদের অংশ এটা এমনি করা লাগে ওনারা সমস্ত ওলামা একমত যে ওনারা নবী করিম সালামিখেছেন কাজে কোনটা বলেছেন আর যখন কোন কোন হাদিসে আসে যে অমুক সাহাবি এটা বলেছেন এটাও শরীয়তে হাদিসের অন্তর্ভুক্ত হাদিসের সংজ্ঞার মধ্যে হচ্ছে যে রসুল্লামের কথা কাজ এবং তাকরির কথা কাজ এবং তাকরির কথা কথাকাজ এবং তাকরির এগুলো সবগুলো মধ্যে আসে তাহলে যে কেউ যদি না করে তাহলে তো তার ইসলাম কমপ্লিট হবে না যাই হোক এ ব্যাপারে দুটো মতামত আছে দুটো মতামতই ঠিক এটা নিয়ে আর একটা সঙ্গে ঝগড়া ফাসাদ করার কোন দরকার নাই স্বামীর দুশ্চরিত্র অনাবিক অমানবিক অত্যাচার নিপীড়ন এবং মানসিক যন্ত্রণা ইত্যাদি কারণে স্ত্রী যদি পিত্রালয়ে চলে যায় স্বামী এবং স্বামীর পক্ষ থেকে যদি এসব সমস্যা সমাধানের জন্য কোনো প্রকারের চেষ্টা না করা হয় এমত অবস্থায় স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কোনো প্রকারের সম্পর্ক না থাকে এবং ছয় মাস বা ততদিক সময় চলে যায় তাহলে কিভাবে তাহলে কি বিবাহ ভঙ্গ হয়ে যায় দেখেন এক নম্বরে হচ্ছে এই যে এরকম কমপ্লেন আসে স্বামী অত্যাচার করে স্বামী নির্যাতন করে স্বামী দুশ্চরিত্র এই কথাগুলো এই লোক সম্পর্কে বলেন খুবই খারাপ লোক স্বয়ং আমি বলতেছি নবী করিম সালাম বলেছেন হুন্না স্ত্রীদেরকে সম্মান করে যারা রেসপেক্ট করে স্ত্রীদের সঙ্গে যারা ভালো আচরণ করে তারা সত্যি ভালো মানুষ আর স্ত্রীদের সঙ্গে যারা দুর্ব্যবহার করে অত্যাচার করে কষ্ট দেয় তারা হইতে চাইলে আল্লাহর কাছে আপনার স্ত্রীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করতে হবে আর যদি আল্লাহর কাছে খারাপ মানুষ হবে আপনার রেকর্ড করাই নিতে চান রেজিস্টার নাম লেখাতে চান তাহলে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা সিদ্ধান্ত আল্লাহ আরো বলেছেন নবী করিম সালাম বিদায় হওয়া যে বলে গেছেন আল্লাহ তালা তোমাদের ক্যারবে তাদেরকে দিয়ে একরকম তোমাদের কাছে বন্ধির মতো করে দিয়েছেন বন্দিনীর মতো কালে তাদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করো না এটা এক নম্বর এই প্রশ্নের মধ্যে আর আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে আপনি জান্নাতে দেওয়া কঠিন হয়ে যাবে আর আপনি যদি মোটামুটি কোন রকমে একটু নেকামল থাকে ফরজ এবার বেশি মিস করেন নাই শুনত নফল কমও হয়ে যায় বেশি নেকামল না থাকে আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যায় খুশি থাকেন তাহলে আল্লাহ তালা জানলাতে আপনাকে আখরাতে ডেকে বলবেন হে আমার বান্দি জানলাতে সকল দরওয়াজা তোমার জন্য খোলা তুমি ঢুকে যাও যে তোমার স্বামী তোমার প্রতি খুশি ছিল ফরজ রেবাজত গুলো করার পরে স্বামী খুশি থাকলে জান্লাতে যাওয়া সহজ أيضا. الحمد لله رب العالمين ولا عاقبۃ للمتقين والصلاه والسلام على عشق الانبياء سيد المرسلين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم ارنا الحق حق وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم عليك توكلنا وعليك انبنا ولا نريد الا وجهك المصير اللهم انا نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل برء والفوض بالدنة والنجاة من النار اللهم إنا نسألك على الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت فتنة قوم أن توفنا غير مفتون يا رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين امين برحمتك يا